অউজবুলিল্লা ইমিন রাজিম ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ও আসসালাম আজ সাইদিন মহম্মদ ও আল্লাহি ও আসহাবি ওসাল্লাম তসলিমান কীরা আমরা আলোচনা করছিলাম সাইদিনা দাউদ আলাইসাল্লামের কাহিনী আজকের পর্বে আমরা আলোচনা করবো আল্লাহ দাউদ কী কী বিশেষ নিয়ামত এবং অনুগ্রহ দান করেছিলেন সেই নিয়ামতগুলো আমরা আটটি নিয়ামতের কথা উল্লেখ করব এবং আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব এই নিয়ামত লাভ করার পর দাউদ্দাল্লাম কিভাবে তিনি আল্লাহ সুহামতাল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শোকর আদায় করেছিলেন সেই সম্পর্কে আল্লাহ সুহাম তাল্লাহ বলেছেন অতপ্পর ইমানদাররা আল্লাহর হুকুমে জালুদ এর বাহিনীকে পরাজিত করে দিলেন এবং দাউদ জালুদকে হত্যা করল আল্লাহ তাকে দান করলেন রাজত্ব এবং হিকমা এবং তাকে শিক্ষাদান করলেন যা তিনি ইচ্ছা করলেন ও আল্লা মাহু মিম্মা ইয়সা আল্লাহ তাল্লাহ দাউদুল্লাহ সাল্লামকে রাজত্ব দান করলেন হিক্মা দান করলেন এবং আরও শিক্ষাদান করলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুহামতাল এই নিয়ামত এবং রহমত সদা সর্বদা আমাদেরকে ঘিরে রয়েছে তবে বিশেষ ভাবে আল্লাহ মাহমাতা তার পছন্দনীয় বান্দা তার মনোনীত আম্বিয়াদেরকে আরও বিশেষ কিছু নিয়ামত দিয়ে থাকেন কিছু মুজিজা দিয়ে থাকেন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 এবং আলোচনার বিষয়বস্তুকে অন্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি সংখ্যা ক্রম উল্লেখ করব গণনা করে মনে রাখতে যাতে সহজ হয় যে আল্লাহ সুফা তাল্লাহ রাউদুল্লাহিসাল্লামকে কী কী নিয়ামত দিয়েছিলেন অলরেডি আমরা দুইটি নিয়ামতের কথা উল্লেখ করেছি এক নম্বরে বলা হয়েছে রাজত্বের কথা এবং আল্লাহ ফতাল্লাহ আরও দিয়েছেন হিকমা দুই নম্বর প্রজ্ঞা দিয়েছেন এক একজন নবীকে আল্লা সুমাত এক একটি বিশেষ দিকে নিয়ামত দিয়েছেন মুজিজা দিয়েছেন তবে হিকমা হচ্ছে এমন একটি বিষয় যা আলসুফতাল্লাহ তার প্রত্যেক নবীকেই দিয়েছেন জ্ঞান এবং হিক্মমা এই দুইটি বিষয়কে আল্লা সুফমতাল্লা প্রত্যেক নবীর জন্য নির্দিষ্ট করে দিয়েছেন হিক্মা সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি হিকমাকে আমরা আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করে এভাবে বলতে পারি যে হিক্মা হচ্ছে কোনো একটি পরিস্থিতিকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা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 এবং আল্লাহ সুবাহতাল্লাহ দাউদকে আরও শিক্ষা দিলেন যা তিনি ইচ্ছা করলেন আল্লাহ সুবাহতাল্লাহ শুধুমাত্র রাজত্ব এবং হিক্মা নয় দাউদ আলাহিসালামকে আরও বেশ কিছু অসাধারণ মুজিজা এবং অনন্য গুণাবলী দিয়েছিলেন যার মধ্যে প্রথম হচ্ছে দাউদ আলাহিস্লামের কণ্ঠস্বর দাউদ আলাহিস্লামের কণ্ঠ ছিল খুবই সুমধুর এবং হৃদয়গ্রাহী অসাধারণ কণ্ঠস্বর সাহাবি আবু মুসা আল্লাহ সারি রাজি আল্লাহ তালনু তার কুরআ তিলওয় খুবই শ্রুতিমধুর রাসু সাল্লাহমেলা সৌন্দর্যকে আবু মুসা আল্লাহ শাহরী রাজিলত লু তার কণ্ঠ ছিল খুবই শ্রুতিমধুর রাসুল্লাহ সাল্লাহাম আবু মুসা আল্লাহ শাহরিকে বলছেন তোমাকে দেওয়া হয়েছে দাউদের পরিবার হতে একটি তোমাকে দাউদের সেই কণ্ঠের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 এটা হচ্ছে আরেকটি নিয়ামত যে আল্লাহ সুহামতাল্লাহ দাউদি সাল্লামকে দিয়েছিলেন জাবুর কিতাব এটা দাউদ আল্লাহ আল্লাহ নাজিল করেছেন সুতরাং এই কিতাব নাজিল করার মাধ্যমে দাউদ রিসালাত লাভ করলেন রাসুলের মর্যাদা লাভ করলেন চার নম্বর মর্যাদা দাউদ আলাহিসালামের অনেক রাসুলকে আল্লাহমতাল্লাহ আল্লাহর পক্ষ থেকে তিনি কিতাব দান করেছেন কিন্তু আমাদের নিকটে পাঁচটি কিতাবের কথা আমরা জানি তার মধ্যে এক নম্বর হচ্ছে আল কুরআন এটা এসেছে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি ইনজিল বা বাইবেল এটা এসেছিল ঈসা আলাহিস্লামের উপর তাওরাত এসেছে মোসা আলাহ সাল্লামের উপরে এবং চার নম্বর জাবুর কিতাব এটা এসেছে দাউদ আলাহিস্লামের উপরে দাউদ আলাহিস্লাম রাসুলের মর্যাদা পেয়েছেন এবং পঞ্চম কিতাবগুলো সেগুলো হচ্ছে সুহে ইব্রাহিম কিছু সহিফা বা পুস্তিকা যা ইব্রাহিম আলাইস্লামের উপরে নাতিল করা হয়েছিল পঞ্চম মর্যাদা বা নিয়ামত যা দাউদলাহিস্লামকে আল্লাহমতাল দিয়েছিলেন সেটা হচ্ছে দাউদ আলাহিস্লাম যখন তার অসাধারণ কণ্ঠে জাবুর কিতাব থেকে তিলাহত করতেন এবং আল্লাহ সুফতাল্লাহ তাসবি জিকির পাঠ করতেন এই সময়ে এই সৃষ্টি জগতের মধ্যে যে বিশাল পর্বতমালাগুলোকে আমরা দেখতে পাই সেই পর্বতমালা এবং পাখির ঝাঁক এগুলোও দাউদুল্লাহিস্লামের তিলাওয়াতের সঙ্গে যোগদান করত। তারাও একই সঙ্গে আল্লা সুফাওয়াত্লাহার তাজবি পাঠ করত এবং দাউদ আল্লাহিসাম যা তিলাওয়াত করতেন সেটাকে পুনরাবৃত্তি করত এক অসাধারণ সিনক্রনাইজেশন আল্লাহ সুহামতাল্লাহ কুরআ এটাই বলেছেন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 প্রচণ্ডতায় কি ভূমি পর্যন্ত কেঁপে ওঠে এই বজ্রপাত আসলে কি কুরআন বলছে এই বজ্রপাত হচ্ছে আল্লাহ সুভালার পবিত্রতা ঘোষণা আল্লাহা মেঘ আল্লা সুবহামতাল্লা পবিত্রতা বরত্ব ঘোষণা করছে এবং একই সঙ্গে ফেরেস্তারাও সব হয়ে আল্লাহ সুবাহর পবিত্রতাকে ঘোষণা করছেন কোরআনে আল্লাহ সুবাহ বলেছেন বজ্র নিনাদ বা এই ডাক বজ্রপাত এটা মহিমা ঘোষণা করছে আল্লা সুহামতাল প্রশংসার সাথে এবং সাথে ফেরেস্তারাও সুতরাং বজ্রপাত সম্পর্কে কুরআনের কথা আল্লা সুবহাম তাল্লার কথা হচ্ছে এই বজ্র আল্লাহর তাজবি ঘোষণা করছে পবিত্রতা ঘোষণা করছে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর তাজবি আল্লাহর প্রশংসা এখন এই তথ্য যদি আপনি কোনো একজন দুনিয়াবি ব্যক্তিকে বলেন যে বজ্রপাতের শব্দ হচ্ছে আল্লাহর প্রশংসা কিংবা কোনো একজন বিজ্ঞানীকে বলেন আবু হাবিদকে বলেন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 মানুষ তিনি বসে আল্লাহ সুবহান তাল্লা তাজবি পাঠ করছেন তিনি বলছেন সুবহান আল্লাহ এখন এটাকে পিঁপড়া কীভাবে বুঝবে রিপোর্টার পিঁপড়া তার পর্যবেক্ষণ লিখতে শুরু করল পিঁপড়া তার রিপোর্টে লিখল যে মানুষ নামের এই অদ্ভুত প্রাণীটি মুখ খুলল জিহুবাকে নড়াচড়া করালো এবং তার উদরস্থিত বায়ু মুখ দিয়ে নির্গত হলো এবং একটা শব্দ শোনা গেল জীব আর ঠোঁটের নড়চড়ার ফলে যে শব্দ উৎপন্ন হলো সেটা বায়ুতরঙ্গে বা বায়ু মাধ্যমে শব্দতরঙ্গ হিসেবে ভেসে যখন আমার কানে এসে পৌঁছালো তখন আমি একটি শব্দ শুনলাম পিঁপড়ার এই রিপোর্ট পিঁপড়া সাম্রাজ্যে গিয়ে এসে পেশ করলো পিপরাটি বলল কি পিপরা বলল আমি মানুষটির কাছ থেকে একটি শব্দ শুনেছি মুখ এবং জিহু বা করার ফলে সেই শব্দতরঙ্গ বের হয়ে আসে এরপর বাতাসে পরিবাহিত হয়ে আমার কানে এসে পৌঁছেছে এই তথ্যে কোনো ভুল নেই এটা পিঁপড়ার জ্ঞানের সঙ্গে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 এগুলোর ভাষা বুঝতে সক্ষম নই বজ্রপাতের ভাষা আমরা বুঝি না কিংবা পাখিদের ভাষা পাখির আলোস ভাঁমাতালা তাজভি ঘোষণা করছে আমরা পাখিদের ডাক শুনতে কিন্তু সেই ভাষাকে আমরা বুঝতে পারছি না মৌমাছির মৌমাছির ভাষাকে আমরা বুঝতে পারছি না কিংবা আলোস্যামাতার কর্তৃক সৃষ্ট অন্য যে কোনো প্রাণীর ভাষাকে বুঝতে আমরা সক্ষম নই কাজেই এটা আমরা আমাদের সীমিত জ্ঞান হয়তো পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আমাদের মতো ধারণা নিয়ে আমরা বসে আছি কিন্তু প্রকৃতপক্ষে এগুলো হচ্ছে আল্লাহমত আল্লাহর তাজবি আল্লাহ সুহাম্মাল্লাহর প্রশংসা এটা ঘোষণা করে চলেছে ইউসাফ বিহুর রাদু বিহামদিহি বদ্রপাত আল্লাহ তাজবি ঘোষণা করছে সাইদিনা দাউদ আলাহিসাল্লাম এবং তার ছেলে সুলাইম সালামের একটি অনন্য গুণাবলী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন তারা প্রাণী এবং পাখিদের ভাষাকে বুঝতে পারতেন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 উদুল্লাহিসাল্লাম তাজদি পাঠ করতেন সুবিশাল পর্বতমালা এবং পক্ষীকুল পাখির ঝাক তারাও একাগ্রতা ঘোষণা করে এই তাজি যোগদান করত আরেকটি বিশেষ নিয়ামত ৬ নম্বর আল্লাহ সেটা হচ্ছে আল্লাহ কুরআ বলেছেন আর আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম লোহা বা ইস্পাত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 আল্লাহ সুহামত আল্লাহ দাউদুল্লাহ সাল্লামকে এই বিশেষ মদিজা দান করলেন দাউদ আলাহামের হাতে লোহা নরম হয়ে যেত তিনি সেটাকে যেভাবে খুশি আকৃতি দান করতে পারতেন ছাঁচ দিতে পারতেন আল্লা সুহামতাল তাকে এই পদ্ধতি এই প্রক্রিয়া শিখালেন কিভাবে এই শক্ত ধাতু লোহাকে কাজে লাগিয়ে ঢাল বর্ম ইত্যাদি তৈরি করা যায় নিঃসন্দেহে সেটা ছিল সেই সময়ের একটি সেরা আবিষ্কার নতুন প্রযুক্তিগত আবিষ্কার তখনও মানুষ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 আল্লাহ সহ দাউদুল্লাহিসাল্লামকে শিক্ষাদান করলেন কীভাবে সেই লোহাকে ব্যবহার করে সেখান থেকে চাকরি তৈরি করতে হয় ডিস্ক তৈরি করতে হয় এমন ছাঁচ তৈরি করতে হয় যেটা মানুষের দেহের গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দাউদুল্লাহাম লোহা থেকে পাতলা চাকরি তৈরি করতেন একটা চাকরির উপর আর একটা লাগিয়ে দিতেন সেগুলোকে সংযুক্ত করতেন করার মাধ্যমে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 আর আমি তাকে তোমাদের জন্য বর্মনির্মাণ শিক্ষা দিয়েছিলাম আল্লাহ সুবাহ তাকে শিক্ষা দিয়েছেন আমাদের জন্য বর্মনির্মাণ করা আল্লাহ সুবাহ আরও বলেছেন যেন তা তোমাদেরকে যুদ্ধে রক্ষা করতে পারে অন্যত্র একটি আয়সেন এবং আমি তাকে বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো করা বা আংটা গুলোকে সংযুক্ত করব এবং সৎ কর্ম সম্পাদন করো ও আমালু সালিহান আমলে সলেহ করো তোমরা যা কিছু করছো আমি তা পর্যবেক্ষণ করছি আমি তা দেখছি ইন্নি বিমাতা আমালুন আসির আল্লাহ সুহামতাল্লাহ আবদুল্লাহ সাল্লামকে পদ্ধতি শিক্ষা দিয়ে বলছেন করাুলোকে যথাযথভাবে সংযুক্ত করতে খুব বেশি বড়ো আকৃতি তৈরি করো না কারণ বড় আকৃতির হয়ে গেলে সেগুলো হয়তো শরীরে বিদ্ধ হয়ে যেতে পারে আবার যদি খুব ক্ষুদ্র আকৃতির হয় হয়তো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়বে কাজেই আল্লাহ সুহামতাল্লাহ তাকে বলছেন সেগুলোকে যথোপযুক্ত মাপে সঠিক মাপে তৈরি করো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 একইভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে যত ধরনের প্রযুক্তিগত আবিষ্কার যন্ত্রপাতি আমরা লাভ করি এগুলোর জন্য প্রথম কৃতিত্ব প্রধান কৃতিত্ব একমাত্র কৃতিত্ব আল্লাহ সুহামতাল্লার তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন এবং এগুলোকে আমাদের জন্য একটি নিয়ামত হিসেবে অনুগ্রহ হিসেবে আল্লাহ সুমাহাতলা উন্মুক্ত করে দিয়েছেন এবং যে ব্যক্তিদের মাধ্যমে বা যে প্রতিষ্ঠানের মাধ্যমে বা যে জাতির মাধ্যমে আল্লাহ সভা এই বিষয়গুলো দান করেন এটা তাদের জন্য একটা পরীক্ষা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 যেমন বিজ্ঞানী নিউটনের ক্ষেত্রে সূত্র অবিকষ সূত্র এই বিষয়গুলো সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে যে তিনি একদিন বাগানে বসে আছেন হঠাৎ করে গাছ থেকে একটি আপেল পড়ল তিনি তাকিয়ে দেখলেন আকাশে চাঁদ আছে যেভাবে গাছ থেকে আপেল পড়ে যাচ্ছে পৃথিবীর টানে মহাশূন্যে ভেসে থাকা সেই গ্রহ উপগ্রহগুলো তারা কেন ছিটকে পড়ে যাচ্ছে না এই প্রশ্ন তার মধ্যে জেগে উঠলো পরবর্তীতে তিনি আবিষ্কার করলেন মহাকর্ষ সূত্র। যদিও এটাকে অনেকে বলেছেন যে এটা একটি গল্প বা একটি কাহিনি মাত্র কিন্তু অন্যান্য আবিষ্কারগুলোর ক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যেমন ধরুন পেনিসিজেন আবিষ্কারের ক্ষেত্রে সেটা একটি আকস্মিক ঘটনা বিজ্ঞানীরা কাজ করছিলেন গবেষণা করছিলেন একটি ভিন্ন বিষয় নিয়ে এর মধ্যে হঠাৎ করে তারা পেনিসিজেন আবিষ্কার করে ফেললেন আরও অন্যান্য অনেক ক্ষেত্রেই অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায় ভিন্ন একটি বিষয় কাজ করতে গিয়ে তারা নতুন একটি বিষয় আবিষ্কার করে ফেলেন কে তাদেরকে এসে সঠিক সময়ে সঠিক বিষয়টি আবিষ্কার করার তৌফিক প্রদান করেন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 লিপিবদ্ধ করেছেন তাদের দুনিয়াতে যা কিছু সংগঠিত হচ্ছে সব কিছুই সেই তাকে ধীর অনুসারে সংগঠিত হচ্ছে এটাই আলসু মোহামতাল পক্ষ থেকে নির্ধারিত কাদর পৃথিবীতে আকস্মিকভাবে হঠাৎ করে কোনো কিছু ঘটে না আলসু মোহামাত কুরআনে দাউদুল্লাহ ইসলামকে আরেকটি বিশেষ নিয়ামতের কথা উল্লেখ করে দিয়ে আমাদেরকে জানাচ্ছেন অসাদাত কাহু ও তাই নাহুল হিকমাতা ওয়াফাসলাল খিতাব আয়াতের অর্থ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 দাউদুল্লাহিস্লামের মানসিকতাকে আল্লাহ সুহামতাল্লাহ হিকমা দিয়েছেন এবং আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন ফসলিল প্রজ্ঞা এবং ফয়সালাকারী বাদ্মিতা কথা এবং সিদ্ধান্তে অটল থাকা অবিচল থাকার গুণ ন্যায় পড়ায়ণটা এখানে আল্লাহ সুবাহতাল্লাহ তাকে স্ট্যাবিলিটি দিয়েছেন এই দুটি গুণ দাউদ যে বিশেষ ভূমিকা ছিল সেই ভূমিকাকে সহায়তা করেছে আল্লাহ সুমতাল্লাহ দাউদুল্লাহিসাল্লামকে একটি শক্তিশালী রাজত্ব দিয়েছেন এবং এমন রাজত্ব দেননি বিশাল রাজত্ব কিন্তু অস্থিতিশীল তাহলে সেটা অশান্তি এবং বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়ায় তা নয় আল্লাহ সুবাহতাল্লাহ দাউদুল্লাহ ইসলামকে দিয়েছেন একটি শক্তিশালী সাম্রাজ্য সেই সময়টা ছিল বনি সেল জাতির গোল্ডেন এইজ স্বর্ণ যুগ শ্রেষ্ঠ সময় দাউদ এবং সুলাইমানের যুগ সেই সময়ে তারা তাদের সাফল্যের শেখরে পৌঁছিয়েছিল সেই সাম্রাজ্যের ভিত্তি কী ছিল সেই সাম্রাজ্যের ভিত্তি ছিল বিশুদ্ধ তাওহিদ আল্লাহ সুহাম্মাল্লাহর একত্ববাদের ধারণা তাওহিদের রাজত্ব তাওহিদের সাম্রাজ্য ইসলামের সাম্রাজ্য কিন্তু যখন থেকে বন ইসরা তাদের দিনের ব্যাপারে আপোষ করতে শুরু করলো দিন থেকে দূরে সরে যেতে শুরু করলো তখন থেকে তারা ধ্বংসের পথে নামতে থাকলো আল্লাহ সুবাদ দাউদের সাম্রাজ্যে স্থিতি দিয়েছিলেন এবং রাজত্ব ছিল শক্তিশালী এবং আল্লাহ সুবাদ তাল্লা বলেছেন ওয়ফা সিল খিতাব তাকে দিয়েছি কথা এবং সিদ্ধান্তে ন্যায়পরায়ণতার সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতা দাউদ আল্লাহিসাল্লাম তিনি ছিলেন একজন শাসক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 উদাহরণস্বরূপ আমরা উল্লেখ করতে পারি আল্লাহ রাসুল আল্লাহ আসলামের সাহাবা রাজিয়াল তাল আনহুম তাদেরকে আল্লাহমতালা বিভিন্ন কঠিন পরিস্থার বিভিন্ন কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন বিভিন্ন অগ্নি পরীক্ষার মধ্যে তাদেরকে ফেলেছেন বছরের পর বছর ধরে আলাস মহাম্মতালা তাদেরকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে উত্তীর্ণ করেছেন যখন তারা উত্তীর্ণ হলেন সর্বোচ্চ ফলাফল নিয়ে তারা উত্তীর্ণ হলেন পরবর্তীতে আমরা দেখতে পাই সাহাবা রাজিউতাল হুম যে পরিস্থিতি তাদের সামনে আসুক না কেন তার কখনোই ব্যর্থ হননি কারণ তারা ছিলেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের স্কুলের ছাত্র সেখানে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন তার বিয়ার মাধ্যমে তারা এমন একটি স্তরে উত্তীর্ণ হয়েছিলেন যেখান থেকে পরবর্তীতে তারা ইসলামের এই সুমহান বার্তাকে বহন করার যোগ্যতা অর্জন করেছেন তারা কখনোই ব্যর্থ হননি ঠিক একইভাবে আমরাও বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আমাদের মধ্যে নতুন গুণাবলীকে অর্জন করে থাকি এই কথাটি নবীদের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ সুহামতাল্লাহ রাসুল্লাহ আসলামকে চল্লিশ বছর সময় নিয়ে তাকে প্রস্তুত করেছেন জন্মের সঙ্গে সঙ্গেই তাকে নবু আদবাড়ি সাল্লাহ প্রদান করা হয়নি রাসুল্লাহ সাল্লাহ আসলামের জীবনের প্রত্যেকটি অংশ আল্লাহ সুহামতাল্লা পরিকল্পনা পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন রাসুল্লাহ সাল্লাহামের জীবনের প্রত্যেকটি বিষয়ের পেছনে একটা উদ্দেশ্য ছিল একই কথা আমরা দেখতে পাই সাইদিন মো সাল্লাহামের ক্ষেত্রে উপযোজ্য তাকে আল্লাহ সুহামতাল্লাহ বড় করেছেন ফেরাউনের প্রসাদে। সেখানে তাকে তার বিয়া প্রশিক্ষণ পালন করা হয়েছে একই রকম ভাবে সঈদিনা ইউসুফ আল্লাহ তাকে প্রস্তুত করা হয়েছে অনুরূপ পরিস্থিতিতে ঠিক তেমনি ভাবে দাউদ আলাহিসামকে আল্লাহমতালা কিছু পরীক্ষার মাধ্যমে প্রস্তুত করে নিচ্ছিলেন যা তাকে পরবর্তী দায়িত্ব পালন করতে সহযোগিতা করবে সিদ্ধান্তে অটল থাকা অবিচল থাকার এই গুণ দাউদ কি হয়ে পেয়েছিলেন সেই ঘটনাটি আসুন জানা যাক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 দুইজন ব্যক্তি দেয়াল টুকিয়ে যখন আকস্মিক ভাবে উপস্থিত বললেন। স্বাভাবিক ল আপনি উদ্বিগ্ন হবেন না এরপর সেই অবস্থাতেই কোন রকম ভূমিকা ছাড়া তারা বলতে শুরু করলেন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 এই ঘটনা প্রসঙ্গে আমরা দেখতে পাই বিভিন্ন উৎসে বিভিন্ন রকমের কাহিনী প্রচলিত আছে কিন্তু সেগুলো সবগুলি হচ্ছে বনি শ্রেলি বর্ণনা যেহেতু কোরআন আমাদেরকে এখানে সঠিক ঘটনাকে বিস্তারিত বর্ণনা করে জানিয়ে দিচ্ছে কাজেই অন্যান্য অন্যান্য উৎস থেকে বর্ণনাগুলো গ্রহণ করার কোনো সুযোগ থাকলো না এখানে শুধুমাত্র কুরআনের বিশুদ্ধ বর্ণনাটিকে আমরা একমাত্র বর্ণনা হিসেবে গ্রহণ করব প্রথম ব্যক্তি এই অভিযোগ যখন করলো দাউদুল্লাহ ইসালাম সে অবস্থায় ঘটনা শুনে সেখানে তিনি রায় দিয়ে দিলেন তিনি বললেন সে তোমার দুম্বাটিকে নিজের দুম্বাগুলোর দিকে সংযুক্ত করার দাবি জানিয়ে তোমার প্রতি অবিচার করেছে এরপর দাদুল ইসলাম বললেন শরীরদের মধ্যে অনেকেই এই ধরনের একে অপরের উপরে জুলুম করে থাকে ব্যতিক্রম যারা আল্লাহর উপরে বিশ্বাসী এবং সৎকর্ম সম্পাদনকারী অবশ্যই এই ধরনের লোকের সংখ্যা খুবই অল্প দাউদুল্লাহ সাল্লাম রায় দিয়ে দিলেন তিনি বললেন সে তোমার উপরে জুলুম করেছে তোমার আছে আমাদের একটা দুম্বা এটাকে ছিনিয়ে নেওয়া তার উচিত হয়নি এরপর দাউদুল্লাহ সাল্লাম একটা জেনারেল স্টেটমেন্ট দিলেন তিনি বললেন অংশীদার বা শরিকদের মধ্যে অনেকেই এই ধরনের একে অপরের উপরে জুলুম করে থাকে ব্যতিক্রম অল্প কিছু মোমিন বান্ধা যারা আল্লাহর উপরে বিশ্বাসী যারা সৎকর্ম সম্পাদনকারী অবশ্যই এই ধরনের লোকের সংখ্যা অল্পই হয়ে থাকে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 বক্তব্য শুনে রায় প্রদান করে দিয়েছেন অন্য পক্ষের বক্তব্য শুনেননি প্রথম পক্ষের বক্তব্য যথেষ্ট আকর্ষণীয় ছিল নিরানব্বইটি দুম্বা একজনের কাছে থাকার পরে বাকি একটা দুম্বা এটাও সে কিভাবে চাইতে পারে স্পষ্ট দুলুম কাজেই দাউদুল্লাহাম অন্য পক্ষের বক্তব্য না শুনেই রায় প্রদান করে দেন কিন্তু এটাই ছিল আল্লাহ সুহাম তাল্লাহার পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ সুহাম তাল্লাহ তাকে পরীক্ষা করতে চেয়েছেন কেন পরীক্ষা করতে চেয়েছেন আমরা বলেছি শীঘ্রই দাউদুল্লাহিস্লামকে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 দ্রুততার সঙ্গে তারা ঘোরার মধ্যেই রায় দিয়ে দিলেন উত্তর দিয়ে দিলেন আল্লাহ সুবাহতাল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা যখনই দাউদুল্লাহাম বুঝতে পারলেন যে তাকে আল্লাহ সুহামতাল্লাহ পরীক্ষা করছেন এবং তিনি একটা ভুল করে ফেলেছেন আর দেরি করা নয় সঙ্গে সঙ্গে দাউদুল্লাহলামের কী প্রতিক্রিয়া ছিল আল্লাহ সুবাহতআল্লাহর প্রতি দাউদ আলাহিস্লাম শীজদায় লুটিয়ে পড়লেন শীজদা অবনত হলেন দাউদের খেয়াল হলো স্মরণ হলো যে আমি তাকে পরীক্ষা করছি অতঃপর সে তার রবের কাছে ক্ষমা প্রার্থনা করলো সিজদায় লুটিয়ে এবং তার দিকে প্রত্যাবর্তন করলো ফিরে এলো আর আমি তার সেই অপরাধকে ক্ষমা করে দিলাম নিশ্চয়ই আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা সুন্দর আবাসস্থল এবং পরবর্তী আয়াতে আল্লাহ সুমতাল সেই বিষয়টি সম্পর্কে বলছেন দাউদামকে দান করলেন কিন্তু কখন দান করলেন দাউদ আলাহিসামকে সে পরীক্ষা করার পরের ঘটনা হচ্ছে তাকে খলিফা করা হল আলেমগন তারা এই ভুল করা এবং ভুল করার পরে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 বা প্রদান করা এটা কখনোই তারাহুরার মধ্যে করা উচিত নয় এই মহা মহাগুরুত্বপূর্ণ শিক্ষাটি দাউদাম তিনি লাভ করলেন বিচারের ক্ষেত্রে তারাহুরা না করা এবং এই শিক্ষাগুলো তাকে উপযুক্ত গুণ বা বৈশিষ্ট্য প্রদান করলো মানবজাতির খলিফা হওয়ার জন্য দাউদ আলাহাল্লাম আল্লাহর কাছে উচ্চ মর্যাদা পেলেন ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে তাওবা করার মাধ্যমে তাওবা আল্লাহর দিকে ফিরে আসার আল্লাহ মোহামতালার কাছে ক্ষমা প্রার্থনা করা এটা আমাদেরকে আরও উত্তম করে তুলতে পারে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 আল্লাহ সুহামতাল্লা শুধুমাত্র এটাই বলছেন না যে তৌবা করলে আমাদের গুনাহগুলোকে আল্লাহ সুহামতাল্লাহ মিটিয়ে দেবেন খাতাকে শূন্য করে দেবেন তা নয় আল্লাহ সুহামতাল্লা বলছেন যদি আমরা আন্তরিকভাবে তৌবা করি আল্লাহ সুবাহতাল্লাহার দিকে ফিরে আসি আমাদের অতীতের মন্দ কাজগুলোকে আল্লাহ সুহাম তাল্লাহ নেক আমলে পরিবর্তন করে দেবেন সুবাহ আল্লাহ মন্দ কাজ করতে করতে খারাপ কাজের যে একটি নোংরা পাহাড় আমরা প্রস্তুত করেছি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 কিন্তু যদি আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা আরো উন্নততর অবস্থায় উপনীত হতে পারব আল্লাহ পরবর্তী ঘটনা সম্পর্কে বলছেন যখন দাউজ আলাহ ইসলামকে খিলফত দান করা হলো আল্লাহ তাকে একটি আদেশ দিলেন এবং একটি নিষেধাজ্ঞা দিলেন আল্লাহ বলছেন অতএব তুমি মানুষদের মধ্যে ন্যায়সঙ্গত ভাবে বিচার করো নিষেধাজ্ঞা আল্লাহ বলছেন বিমা।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 নিঃসন্দেহে যে কিতাব আলাহাম্মা দিয়েছেন দাউদুল্লাহ আসলামকে জাবুর কিতাব যে শরীয়ত আল্লাহতাল্লাহ দাউদুল্লাহ সাল্লামকে দিয়েছেন দাউদুল্লাহাম সেই আইনের আলোকে সেই নির্দেশনার আলোকে তিনি ন্যায় বিচার করবেন আইন লিপিবদ্ধ সংরক্ষিত দাউদুল্লাহাম নিজের পক্ষ থেকে কোনো আইন তৈরি করবেন না কিন্তু এরপরও আল্লাহ সুহামতাল্লাহ কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলছেন নিজের খেয়াল খুশিকে অনুসরণ করো না যে আইন আল্লাহ সুবাহতাল্লাহ কর্তৃক নির্দিষ্ট নির্ধারিত সেই আইনের বাস্তবায়নের ক্ষেত্রে আল্লা সুবাহ কঠোরভাবে নিষেধাজ্ঞা জানিয়ে বলছেন খেয়াল খুশির অনুসরণ করো না এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি আমরা যদি তুলনা করি আমরা দেখতে পাই আমরা বর্তমানে যে সমাজে রাষ্ট্রে বসবাস করি সেই আইনের ভিত্তিকই বর্তমানে আমরা মানবরচিত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 কাজেই ন্যায় বিচারক আইন সে তো ওই আইনকেই বাস্তবায়ন করবে কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হতে পারে বর্তমান মুসলিম বিশ্বে অধিকাংশ জায়গায় রয়েছে একই সঙ্গে ত্রুটিপূর্ণ মানবরচিত আইন নীতিহীন আইন এবং এর উপরে রয়েছে নীতি বিবর্জিত দুর্নীতিবাজ বিচারক অর্থাৎ দুইটি স্থানেই ত্রুটি এবং সমস্যা আদালতের নামে যা বর্তমানে চালু আছে সেটা হচ্ছে জুলুমাত শেখ পশ্চিমা বিষয়গুলোর উদাহরণ দেখিয়ে তিনি বলছেন আমেরিকাতে আইন ব্যবস্থা নীতিহীন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 ঘুর্ের লেনদেনে আপনি ইচ্ছা রায় আপনার পক্ষে নিয়ে যেতে পারেন বিচার ব্যবস্থার সুষ্ঠু প্রয়োগ নেই ন্যায় বিচার কি হবে আমরা পাব আমরা জানি ন্যায় বিচার আসবে সরিয়ার মাধ্যমে সরিয়া যদি নিশ্চিত করতে পারি তাহলে সেখানে ন্যায় বিচার আসবে কিন্তু সরিয়া বলতে আমরা কি বুঝি যদি আইনের উৎস হয় সরিয়া যদি আইনের উৎস হয় কুরআন এবং সন্না তাহলে আসবে ন্যায় বিচার কিন্তু এই সরিয়া যার দাবি আমরা জানাচ্ছি শরিয়া বলতে আমাদের অনেকের মধ্যে স্পষ্ট ধারণা নেই সরিয়া বলতে আমরা কি বুঝি যদি বলা হয় সরিয়া কার্যকর করা হবে শরিয়া আমাদের হবে সামাজিক আইনের উৎস আমাদের মনে কি চিত্র ভেসে ওঠে দুঃখজনকভাবে অধিকাংশ মানুষের মধ্যে সরিয়া সম্পর্কে রয়েছে একটি অস্পষ্ট ধারণা যখন আমরা বলি আমরা সরিয়া চাই আমরা সরিয়া চাই বিশ্লেষণ করলে দেখা যায় যে বিষয়টিকে মানুষ সরিয়া বলে ধরে নিচ্ছে তা মূলত সরিয়া নয় বরং সরিয়ার একটি ক্ষুদ্র অংশমাত্র जमन साधारण मानुष्ठ जो जिज्ञासा सरिया बी बुझान सरिया आईन कार्यकर कर मन क्य चिंता जेगे उठे क्यों अपनी सरिया चाचन तक मानस जवाब दिए बोल हाँ चाह सर मध्यमें चोर हाथ काटा निश्चित कर खुण कीसाश्याचारजम कार्यकर करा एवं तरा तो उदाहरण दिए बोलते अमुक देशटर दिखे देखुरा आईनगुल कार्यकर कर सरिया वास्तवायन करा चोर हाथ काटे खुन कीसाच कार्यकर करी के रजम कर কিন্তু এখানেই তো সরিয়ে নয় এটা অবশ্যই ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা শুধুমাত্র একটি অংশমাত্র হুদুদ বা অপরাধ বিষয়ক আইন ক্রিমিনাল ল কিন্তু আল্লাহ সহলা তিনি তার এত নবীদেরকে পাঠিয়েছেন ওহি পাঠিয়েছেন কিতাব দিয়েছেন শুধুমাত্র এই বিষয়গুলো লেনদেন করার জন্য চোরের হাত কাটা ব্যভিচারীর রজম আর খুনির কিসাস কার্যকর করার জন্য যদি আমরা মানব সমাজের জনসংখ্যার পারসেন্টেজ দেখি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 আদের উপরে রয়েছে সরিয়ার বিভিন্ন প্রেক্ষাপট এবং বহুমাত্রিকতা ইসলামী আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হদুদ বা সামাজিক অপরাধ সম্পর্কিত বিষয়গুলো যে শরিয়া আমরা চাচ্ছি বা যে সরিয়া আমাদের প্রয়োজন সেটা একটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত এবং সেই ভিত্তি হচ্ছে আদল বা ন্যায় বিচার সবার জন্য ন্যায় বিচার কোনো একজন ব্যক্তি যদি আদালতে যায় সেখানে সেই ন্যায় বিচার পাবে এটা নিশ্চিত করবে শরিয়া। বিচারক সকলের প্রাপ্য অধিকার রক্ষা করে ন্যায়পরায়তার সঙ্গে বিচার করবেন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 তাহলে তো কোনো ব্যবচারীকে আউ বকুরের সময়ে পাথর মারি হত্যা করা হয়নি তার মানে কি সেখানে সরিয়া কার্যকর ছিল না অবশ্যই না বরং এই ঘটনাগুলো আউ অনু আদিতাহুর সময়ে ঘটেনি এই সংক্রান্ত কোনো বিচার সেই সময় উঠে আসেনি অথচ আউ বকর তিনি দিন রাত ব্যস্ত ছিলেন সরিয়াকে বাস্তবায়ন করতে তাহলে কোথায় তিনি সরিয়াকে বাস্তবায়ন করেছেন কিভাবে করেছেন আউ বকর আলিতাহু সরিয়াকে বাস্তবায়ন করেছেন ইসলামের বিশুদ্ধ রূপকে সংরক্ষণ করার মাধ্যমে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 তিনি আউ বকর রি তুল্লাহ্নকে রিপ্লেস করেন তার স্বলাভিষিক্ত হলেন এবং আউ বকর রদি তুল্লাহুর রেখে যাওয়া একটি স্থিতিশীল রাষ্ট্রকে তিনি পেলেন ইসলামী রাষ্ট্র বা ইসলামী খিলাফা ততদিনে সুশৃঙ্খল হয়ে উঠেছে বিশৃঙ্খলা দূর হয়েছে কাজেই ওমর ই খাতাবাহনুর এদিকে নতুন কিছু করার দরকার ছিল না অলরেডি আউ বকর আদিতাহ একটি স্থিতিশীল রাষ্ট্রকে তার জন্য রেখে গিয়েছেন অমর আদাল তিনি কাজ করলেন খিলাফাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দান করার জন্য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 তুরমার করে দিলেন যার ফলাফল হিসেবে আমরা দেখতে পাই পরবর্তী তৃতীয় খলিফা উসমান ইবনে আফান রাজি তোলাহন সময়ে ইসলাম সম্পূর্ণ সেন্ট্রাল এশিয়া জুড়ে বোখারা সমরকন্দ এমনকি চীনের সীমানা পর্যন্ত তুর্কিস্তান পর্যন্ত ইসলাম বিস্তার লাভ করল সমগ্র সেন্ট্রাল এশিয়াতে ইসলাম বিস্তার লাভ করলো যেটা পারস্য সাম্রাজ্য টিকে থাকলে কখনোই সম্ভব ছিল না উসমান রাজি তৃতীয় খলিফা তিনিও শরিয়ার বাস্তবায়ন করেছেন উসমান রাজিতাহানুর সময়ে সরিয়া বাস্তবায়নের রূপ কি ছিল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 আলী রাজিতাহ তার খিলাফার চার বছরের মেয়াদে আভ্যন্তরীণ সংখ্যা দূর করার দিকে মনোযোগ দিয়েছিলেন যে সংখ্যা শুরু হয়েছিল উসমান রাজি তোলান্ন খিলাফতের একেবারে শেষ সময়ে উসমান রাজি উল্লুকে হত্যাকাণ্ডের মাধ্যমে সেই সমস্যা নিষ্পত্তি করার জন্য আলী রাজি তোলাহ চার বছর সময় ব্যয় করেছেন পরবর্তীতে মুয়াবি আইবনে আবি সুফিয়ান রাজিদ উত্তাহ তার শাসনামলে তিনিও অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলোকে সমাধান করেছে নিষ্পত্তি করেছেন মোয়াবিয়ার রাজি তিনি প্রথম ইসলামিক নেভি বা নৌবাহিনী চালু করেছেন কারণ সেই সময়ে মুসলিমদের প্রয়োজন ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চলে কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা মুসলিমদের প্রয়োজন ছিল সমুদ্রশক্তির রোমান সাম্রাজ্যের উচ্চর দিকে তাদের ছড়িয়ে পড়ার প্রয়োজন ছিল কাজেই মোয়াবিয়া রাজি তিনি ইসলামী নেভি বা নৌবাহিনীকে প্রতিষ্ঠা করেছেন এবং এটাও ছিল শরিয়া শরিয়া বাস্তবায়নের একটি অংশ এই উদাহরণগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি শরিয়া একটি বহুমাত্রিক বিষয় এর বহু মাত্রা বহু দিক রয়েছে শুধুমাত্র একটি অংশ অপরাধীদের উপরে অপরাধী যে শাস্তি আলোচনা তোলা নির্ধারণ করেছেন সেটা বাস্তবায়নের মধ্যেই সরিয়া সীমাবদ্ধ নয় বরং মুসলিম উম্মার জন্য কল্যাণকর লাভজনক প্রত্যেকটি কাজ সরিয়া বাস্তবায়নের অন্তর্ভুক্ত যার ফলে আমরা দেখলি ভাই ওমর ইব্দুল খাতা প্রায়িত সময়ে কিংবা অন্যান্য খলিফদের সময়ে সম্পূর্ণ খিলাফার মধ্যে শান্তি এবং নিরাপত্তা ছিল একজন ব্যক্তি মুসলিম বিশ্বের পূর্ব থেকে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 নিঃসন্দেহে এটা একটি কঠিন কাজ খুবই কঠিন এবং গুরুত্বপূর্ণ জিহাদ যেটাকে বলা হয়ে থাকে অন্তরের জিহাদ বা নফ্সের জিহাদ আল্লাহ সুহাম্মার আইনকে অনুসরণ করার জন্য আল্লাহ সুহাম্মাল্লা দেখানোর পথকে মেনে চলার জন্য ক্রমাগত নিরন্তর এই জিহাদ চালিয়ে যেতে হয় যেন এটা নিশ্চিত হয় আল্লাহ সুহাম্মাল্লাহ যা চাচ্ছেন আমরা সেটা কি অনুসরণ করছি এটাই হচ্ছে ইসলামের মূল কথা আল্লাহর কাছে নিজের বশতা স্বীকার করে নেওয়া এটাই ইসলামের অর্থ আত্মসমর্পণ করা নিজেকে সঁপে দেওয়া নিজের ইচ্ছাকে সঁপে দেওয়া আল্লাহর কাছে অনুসরণ করতে হবে সেটাই যে আল্লাহ তাল্লাহ আমাদের কাছে যাচ্ছেন নিজেদের খেয়াল খুশিকে নয় সামি না ও আতা আমরা শুনলাম এবং মান্য করলাম ও সাল্লাহ তলসিন মোহাম্মদ ও আল্লাহ আলহি ও